আবু জুহাইফা হ্রাজিয়াল্লাহতালতে বর্ণিত তিনি বলেন একদা দুপুরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাদের সামনে তশরিফ আনলেন তিনি বাথা নামক স্থানে জোহর ও আসরের সালাদ রাকাত করে আদায় করলেন তখন তার সামনে একটি লৌহযুক্ত ছড়ি পুঁতে রাখা হয়েছিল তিনি যখন অজু করছিলেন তখন সাহাবিগণ তার অজুর পানি নিজেদের শরীরে বারকাতের জন্য মাসাহ করতে লাগল